রমাদানিরিজুল উপহার রমাদান এই অডিও সিরিজটিসজিবুল হাফিজার সিরিজে আম্মা রহমান রসুল্লা সাল্লাহ আলাহাম বলেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই তা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব এই হাদিসটি সহিব খারিতে বর্ণিত একটি হাদিসে কুদ্সি হাদিসে হল সেই সমস্ত হাদিস যার বক্তব্য স্বয়ং আল্লাহ কিন্তু রসুল সাল্লাহাম তাকে তার নিজের ভাষায় বর্ণনা করেছেন অর্থাৎ এই হাদিসের ভাব আল্লাহর এবং ভাষা আল্লাহ রসুলের কোরআনের সাথে হাদিসে কুদসির পার্থক্য হলো হাদিসে কুদসিকে সালাতে তিলবাত করা যায় না এবং এই হাদিস পাঠে সাধারণ স্বভাব পাওয়া যায় যেমনটা অন্যান্য হাদিসে পাঠে কিন্তু কোরআন পাঠে প্রতি অক্ষরে দশ নিখে যে বিশেষ পুরস্কার আছে তা হাদিসে কুদসির জন্য প্রযোজ্য নয় আরেকটি ব্যাপার হল হাদিসে কুদ্সিকে অন্যান্য হাদিসের মতোই যাচাই বাছাইয়ের সুযোগ রয়েছে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 আল্লাহ বলছেন সাও কেবল তারই জন্য ঘোষণাকে খুব সাধারণ মনে হতে পারে তবে লক্ষণীয় যে ইমাম আহমদ ইবেন ইসমাইল কাজ রহিমাহ তার হাজাই গ্রন্থে এ এব্যাপারে উলামাদের পঞ্চান্নটি মতামতকে তুলে ধরেছেন আর ইবেন হাজার আলসালানি রহিমাহুল্লাহ বলেছেন দশটি মতের কথা সুতরাং এটা নিশ্চিত যে বিষয়টি খুব সাধারণ নয় আমরা এখন উলামাদের কিছু বক্তব্যের আলোকে এই হাদিসটির অর্থ বোঝার চেষ্টা করব যাতে আমরা আরো ভালোভাবে সাওম পালন করতে পারি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 দ্বিতীয় মতটি হল সাউম হচ্ছে আল্লাহর সবচাইতে প্রিয় ইবাদত গুলোর মধ্যে একটি যেমন সলাৎ হচ্ছে আল্লাহর প্রিয় একটি ইবাদত একটি হাদিসে এসেছে রসুল্লা সালাহ বলেন তোমাদের আমল সমূহের মধ্যে সর্বোত্তম হল সলাত এভাবে সাওমের ক্ষেত্রেও ঘোষণা এসেছে আর একটি সহি হাদিসে আল্লাহ রসুল সাল্লা আলাইস্লাম এক ব্যক্তিকে সাওম পালন করতে বললেন কারণ সাওমের সমতুল্য কোন ইবাদত নেই সাওমের শ্রেষ্ঠ ইবাদত গুলোর মধ্যে ধরা হয় কারণ সাওমের মধ্যে মানুষের অন্তরে আল্লাহর ভয় তথা তাকোয়া সৃষ্টি হয় সাওম অদ্বিতীয় ইবাদত এজন্যই যে এটা অন্তরের গভীরে একদিকে আল্লাহর ভালোবাসা আর একদিকে তার ভয় সৃষ্টি করে আল্লাহ সাওমের উদ্দেশ্যের ব্যাপারে নিজেই বলেছেন যে সাওম তাকোয়া সৃষ্টি করে আল্লাহ বলেন যাতে তোমরা মুত্তাক অন্তর্ভুক্ত হতে পারো মধ্যে মানুষের অন্তরে এই সচেতনতা সৃষ্টি হয় যে আল্লাহ আমাকে দেখছেন শুনছেন এবং আল্লাহ আমার সবকিছু জানেন এজন্যই একজন তার স্ত্রীর দিকে নিকটবর্তী হয় না তার সামনে খাবার থাকলেও সে খায় না কারণ সে জানে কেউ তাকে না দেখলেও আল্লাহ তাকে অবশ্যই দেখছেন এভাবে সাওম অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করে তো প্রথম মতানুসারে সাওমে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 প্রত্যেক নেক কাজের পুরস্কার দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করা হয় কেবল সাওম ব্যতীত সাওমের পুরস্কার কেবল আল্লাহই জানেন আল্লাহ একে কতগুণ বর্ধিত করবেন আর কি পুরস্কার দেবেন সেই জ্ঞান আল্লাহ তার নিজের কাছেই রেখেছেন প্রকাশ করেননি এই হাদিসে নেক আমলগুলোকে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করার কথা বলা হয়েছে আর সাওমের ব্যাপারে বলা হয়নি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 হয়তো রমাদানের রাতে এক আড্ডায় আপনি বসেছেন কিন্তু সেখানে পরচর্চা চলছে এ অবস্থায় সেখান থেকে সরে আসার জন্য আপনাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে দ্বিতীয়ত আল্লাহর আদেশ মানার জন্য আপনি হয়তো কঠিন সময় পার করছেন আপনার মন চাইছে না সাউম রাখতে কিন্তু আল্লাহ হুকুম করেছেন রাখার জন্য আপনাকে নিজের নফসের বিরুদ্ধে নিজের ইচ্ছার বিরুদ্ধে সংগ্রাম করে তবেই সাউম রাখতে হবে এটা একটা কঠিন পরীক্ষা যাতে শম উত্তি উত্তীর্ণ হতে হয় আল্লা বলেন সুরা ইউসুফ আয়াতিপান তবে যদি কেউ শালন এজন্য ঘৃণা করে যে এটা আল্লাহর আদেশ তাহলে ভিন্ন কথা এক্ষেত্রে ঘৃণাকারীর ইমান থাকবে না বরং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 কাবাকে বায়ু অর্থাৎ আল্লাহর ঘর হিসেবে উল্লেখ করে সম্মানিত করা হয় আবার পবিত্র পুরায়ণে সামুজ্জাতির উদ্দেশ্যে পাঠানো উটনিটিকে আল্লাহর উটনি বলে সম্মানিত করা হয়েছে এ হচ্ছে আল্লাহর উটনি আর এটি তার পান করার জায়গা সুরা আশাম যে কোনো বস্তুকে সাধারণভাবে উল্লেখ করার যখন আল্লাহর সাথে সম্পৃক্ত করে ডাকা হয় তখন এর মর্যাদা অনেক বেড়ে যায় কোন মসজিদকে কেবল মসজিদ হিসেবে উল্লেখ করা হলে তার যা সম্মান আল্লাহ একে তার ঘর বা বায়তুল্লাহ বলে উল্লেখ করলে এর সম্মান অনেকগুণ বেশি হয়ে যায় যখন সেই উটনিকে আমরা বলি না কতল্লাহ তখন উটনিটির মর্যাদা সাধারণ সব উটনির চেয়ে বেড়ে যায় সালাদ জাকাত আল্লাহ কেবল তার জন্য উল্লেখ করায় সাওম একটি বিশেষ মর্যাদা সম্পন্ন ইবাদতে পরিণত হয়েছে একটি বিশেষ এবং এর পুরস্কারও অন্য রকম। সাওমের মাধ্যমে একজন বান্দা কেবল তার রবের সন্তুষ্টির জন্যই নিজের সমস্ত খায়সকে দমন করে রাখে এই সংযমই সাওমের মূল কথা একজন রোজাদার বন্ধ ঘরে তার স্ত্রীকে পেও স্ত্রীর মাধ্যমে নিজের চাহিদা মেটানো থেকে দূরে থাকে একজন রোজাদার প্রচন্ড গরমের দিনে কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসা ফেরে বাসায় ফ্রিজের ঠান্ডা পানি আছে অনেক রকম খাবার আছে তবু সে আল্লাহর ভয়ে এসব থেকে দূরে থাকে এভাবে সাওমের মাধ্যমে তা প্রকৃত পরীক্ষা হয় তাই এর প্রতিদানও অবশ্যই অনেক বেশি এজন্য আল্লাহ সাওমকে কেবল তার নিজের জন্য বলেছেন আর এর পুরস্কারের পরিমাণ গোপন রেখেছেন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 সামের নাকি আমলকারী থেকে ছিনিয়ে নেওয়া হবে না সুফিয়ান আল ওয়াইনার মতে এটার কারণ হল আল্লাহ সাওমকে তার নিজের বলে অভিহিত করেছেন তাই সাওমে সোয়াব নিয়ে নেওয়া হবে না মুশরিকরা সাওমের ক্ষেত্রে শিরক করেনি আজকে আমাদের ওলামাদের মতামত যেসব উল্লেখ করেছি তার মধ্যে সর্বশেষ মত এটি যে সাওমের বিশেষত্ব এখানে যে মুশ্রিকরাও এই ইবাদতটির ব্যাপারে কখনো শির্ক করেনি যখনি কোনো মানুষ হোকসে মুসলিম কিংবা কাফির মুশ্রিক শম পালন করেছে তা কেবল আল্লাহর জন্যই করেছে এজন্য আপনি মুশ্রিকদের ব্যাপারে শুনে থাকবেন তারা তার দেবদেবীদের মূর্তির উদ্দেশ্যে কোরবানি করেছে মূর্তির উদ্দেশ্যে দান করেছে মূর্তির নামে শপথ করেছে মূর্তির উদ্দেশ্যে রুকুচিস্তা করেছে মূর্তির উদ্দেশ্যে প্রার্থনা করেছে মূর্তির প্রতি ভয় করেছে কিন্তু কখনো মূর্তির উদ্দেশ্যে শন পালনের কথা শুনবেন না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 এই ব্যাপারগুলো যদি আমরা মুসলিমরা গভীরভাবে চিন্তা করতে পারতাম উপলব্ধি করতে পারতাম এবং এর অপরিসীম করতে পারতাম তাহলে আমরা এই মাসে যেতাম প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা or to our Facebook page www.facebook.com slash raindrops YouTube channel www.youtube.com slash raindrops media